উম্মু সাল্লামা রাজিয়াল তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক রাতে নবী সাল্লাহাম নিদ্রাহতের জেগে বলেন সুবাহান আল্লাহ এ রাতে কতই না বিপদ নেমে আসছে এবং কতই না ভাণ্ডার উন্মুক্ত করা হচ্ছে অন্য সব ঘরের নারীদেরকেও জানিয়ে দাও বহু মহিলা যারা দুনিয়ায় পোশাক পরিহিতা তারা আখিরাতে হবে বিবস্ত্র